আলী রাজতালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আমার উপর মিথ্যারোপ করো না কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান নামে যাবে